يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغرب আপনি কি এখানে কোর্সে আসার আগে কোরআন তিলাউত করতে পারতেন না কোরআন শীতলা তো কিন্তু শুনে শুনে একটু করতে এখানে আসার পর শিখেছেন যেমন উনি যখন একটা ক্লাসে কি এমনি শুনেছেন কিন্তু কি মিলাই চেনে নেই কালকে রাত্রে কোরআন শরীফ পড়া উনি শিখেছেন আর আজকে তিলাওয়া কেমন হয়েছে আপনার বলেন তো কেমন হয়েছে আছি আরেকজন তারা আচ্ছা শুধু তিল করেন হয়েছে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 الْحَمْدُ لِلَّهِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا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 এমন কি আপনি সবগুলো কাজ ব্যবহার ছিলেন আপনি কাজ নতুন যিনি আসছেন একবার ادم ايدج بالله من الشيطان الراجيم بسم الله الرحمن الرحيم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 الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المظلوب عليهم ولا والليل الله আপনি কি এখানে আসার আগে বলতে জানতেন এবং শিবাতের কাজ কি কি রকম উচ্চারণ হবে আপনি বলতে পারবেন কিন্তু পুরোপুরি উচ্চারণটা ধরতে পারবেন কোনটা কোন জায়গায় ভুল হয়েছে কোন জায়গায় ভুল হয় নাই এটি ধরতে পারবেন তাহলে আপনাকে এখন সিফার দৌড়াইলে কি আপনি তুমি সাথে সিপাত বলতে পারবেন কাজ ব্যবহার কোন সিফাত দৌড়াইলে আপনি কাজ ব্যবহার বলতে পারবেন বলেন তো আপনার আইনের মধ্যে কয়েকটি সিফাত আছে এবং কাজ ব্যবহার কি আপনারা কথা বলেন কেন রাখা কিন্তু সুতের ওরটা আছে না জিব্বার বোড়া নিচের দিকে জিব্বার মধ্যখান উপরে তালার দিকে বিতর্ক থাকবে জমে থাকবে সবই পারে কিন্তু এখানে দাঁড়ানোর সাথে সাথে কি হয়েছে সব চলে গিয়েছে কি হয়েছে সবই পারে আরেকজন তিলক করেন আছে ইচ্ছা আপনার যে আর কেউ তিলক সময় কমি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 ان ذا نسير صراط المستقيم صراط الذين انعم عليهم غير المغضوب عليهم ولا الضالين देखिए कनाय आशा कुरान सुतिलावद करते पाते এটা কি দৌড়তে পারেন আপনি বুঝতে পারেন এই যে আপনার সিপাত কি আপনি শিখেছেন মোটামুটি বলতে পারবেন একটা সিপাত আপনাকে তোড়ালে সময় লাগবে আচ্ছা বলেন তো নুনের মধ্যে ইস্তিফা ইনফিদা ইসমাত ইসমাত আলহামদুল্লাহ কাজ কি একটু কাজে বলেন বাতাস বন্ধ থাকবে আওয়াজ কতটুক ফায় সুন্দর করে গোচালু ভাবে সংক্ষিপ্ত কিছু বক্তব্য কয় মিনিটে তিন চার পাঁচ মিনিটের ভিতরে শেষ করে সুন্দর করে বহুত বড় কিন্তু আমরা তো এরকম যে এটা নিয়ে পড়াশোনা করি নাই দুনিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠানে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে আসছি কিন্তু যে আল্লাহ তালার কালাম হাইরুল কালামি কালাম যে সবচেয়ে শ্রেষ্ঠ সর্বোত্তম কালাম এটাই আমরা করতে পারি না শুদ্ধ হবে হ্যাঁ এটাই পারতাম না এর এর চেয়ে বড় আর ব্যর্থতা নাই যারা এরকম কোরআনকে পড়তে পারে না হ্যাঁ এর চেয়ে বড় ব্যর্থতা নাই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কালাম হ্যাঁ অথচ যে আজকে যে আমরা দেশের সবচেয়ে সেরা বিদ্যাপীঠে আমরা পড়তেছি তো আমরা এর আগে এরকম অজ্ঞয় ছিলাম যে আমাদের শুদ্ধ হবে তিলাওয় করতে পারতাম না বুঝি নাই শুদ্ধ হবে করতে পারতাম না আল্লাহ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন নামাজই হবে না এরকম কত মানুষ আছে দেশের মধ্যে হ্যাঁ আমাদের সারা দেশে দুনিয়ার অনেক মুসলমান আছে যারা হ্যাঁ মুসলমান কিন্তু শুদ্ধ করে কোরআন কে পড়তে পারে তো আমরা তো তাদের মধ্যেই ছিলাম কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দয়া করছেন একটা সুযোগ করে দিচ্ছে তো আমাদের এরকম যে হুজুর আমাদের সময় দিচ্ছেন নিজের কোরবানি করে এর যে বড় পাওয়া নাই আমরা হয়তো পারতাম না যে গিয়ে আমাদের কত চেষ্টা আমি নিজেই করছি যাব যাব আর হয়ে হিমত করে পারছে আমাদের কিছু ভাইরাও এরকম মেহনত করছেন যে গেছেন ওনাদের কোরবানি পর্যন্ত আমরা পাইছি হ্যাঁ যাদের পুজুরের সাথে পরিচয় হয়েছেন হুজুরে আমাকে সাথে যারা পরিচয় হয়েছেন হুজুরকে আনার জন্য এখানে আমাদেরকে আমরা আমাদের একটা কাজ কি থাকি ভাই যে আমরা এই কোরআন তলার যত রুখসহী হয়েছে এটা মানুষের মাঝে পৌঁছে দেবো আমার পরিবার আমার আমি যেখানে মেহনত করব এরকম মানুষকে আমি শিখাবো এটা চলতে থাকবে মাতাল ইনসানু ইন কাতা আনু আমি তার সমস্ত আমোদ বন্ধ হয়ে যায় ইল্লামিন তালাকাতিন ইল্লামিন সদা এটা ব্যতীত যে সদাকায় জারিয়া তো এটা তো সৎকায় জারিয়া ভাই যে আমরা একজনকে শিখাবো একজনের দ্বারা আরেকজন শিখবে আমরা এরকম ভাবে আজম করব নিয়ত করব। যে আমরা মোটামুটি যদি এটা পড়তে হাজার কে দিচ্ছেন শিখাইছেন এটা যদি আমরা ভালোভাবে চর্চা করি এখন আমরা মোটামুটি ছোটখাটো একদম কারি সাপ বয়ে গেলাম কি করার শুধু আল্লাহ তালা আমাদেরকে বুঝ দিয়েছেন এটা সুক্রিয়া হ্যাঁ আর আমরা নিজেরা আরো মেহনত করা হ্যাঁ অন্যান্য আরো কাছে গিয়া যারা আছেন ওনাদের কাছে গিয়া এরকম যে কোরআনকে আরো সি করতে পারি যাতে নিজের জিন্দগিতে নিয়ে আসতে পারি এই চেষ্টা করা আমরা অনেক সময় বিয়া দাবি করছি সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে দুনিয়ার জামানায় সবচেয়ে উচ্চ মজলিস ও বসার টকি হতেন কুরআ এর মজলিস এমন এক মজলিস যেই মজলিস এরকম দুনিয়ার মধ্যে যত মজলিস হয় তার মধ্যে শ্রেষ্ঠ মজলিস দুনিয়াতে তাহলে আমাদেরকে লাইনে আগে বাড়িয়ে দিচ্ছে তো এই সময় আমরা চিন্তা করতেছি আমি নিলে আমার হয়তো ভবিষ্যতেই হবে এই হবে এরকম চিন্তা ভাবনা করেই আমরা এখানে আসছি চাঁদ পাওয়ার খুবই খুশি হয়েছি কিন্তু হাদিসবাকের মাহবুব এরকম ওই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং ওপরকে শিক্ষা দেয় আর আল্লাহ তালা এরকম একজন শ্রেষ্ঠ ব্যক্তির সাথে আমাদেরকে কয়েকদিন তৌফিক দান করছেন এবং আল্লাহ তাহলে যদি তৌফিক দেন আমরা চেষ্টা করি আমরা শিখে আমরা অন্যদেরকে এরকম হয়তো তালিম মজদিফের মাধ্যমে না শিখাই যখন সফল করি আমরা আল্লাহ তৌফিকের মেহনতে তখন সহিনে আমাদের নিজে শিখলাম মজা করা গেলাম আরেকজনকে শিখেলাম এরকম পরিবার পরিজনকেও যদি শেখাই তো এরকম শেখার পরে শেখানোর মেহনতের মধ্যে থাকলে আমরাও এরকম শ্রেষ্ঠ মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারবো আসলে এই নিয়ে আমাদের কদর করা এই যে কয়েকদিন আমরা যে সময় দিলাম কিছু শিখলাম এখান থেকে যাওয়ার পরে এটা যদি দূরে চলে যায় কাজ হবে না আমাদের শ্রদ্ধ প্রায় এরকম বলতেন যে ডাক্তার যারা আছে তারা প্র্যাকটিস না করলে বিদ্যার কোনো দাম নেই আমরা শিখলাম এরপরে যদি আমরা এটাকে আমল না করি তাহলে আসতে আসতে আস্তে আস্তে এটা ভয় পেতে পারে কিন্তু এটা ফায়দা পাবো না আর যদি এর সাথে লেগে থাকি তাহলে তবে কবুল করলে এলএম আরো শুদ্ধ হবে আরো ভালো হবে আর আমরা জীবনে ফায়দাবান হব। হ্যাঁ আর আমাদের এই মেহন হচ্ছে হচ্ছে আখিরাত্রী সামনে রেখে দুনিয়ার কোনো লাভের জন্য না এই জন্য জামাতে বা আমরা পরবর্তীতে যদি এরকম আয়োজন করতে পারি হুজুরকে বলে যদি আমরা পরবর্তীতে আবার কখনো সময় নিতে পারি আমরা তো প্রস্তুত আছি এই জন্য হুজুরের আমাদের এটা দাবি যে উনি যখন যদি সময় পান আমরা বললে সময় আমাদের আমাদের সবার আরেকটা কথা হচ্ছে যে এরকম প্রতি বছরই মানে আমরা সবসময় চেষ্টা করব কিন্তু আমরা যারা আছি প্রত্যেকের জন্য এটা খেয়াল রাখি যে আবার যখন নতুন নতুন বেস আসবেন আমরা শুরুর দিকেই যখন পড়াশোনার ঝামেলা থাকে ওই সময় যাতে এরকম কোরআনের মস্কের একটা আর যেটা হচ্ছে যেটা আমাদের বারবারই বলতেন যে এটা প্র্যাকটিস করা তখন সর্বশেষ কথা এরকম যে এটা আলার জন্য ক্লাসে শহীদ করতে থাকা আর দুনিয়ার বিদ্যার যেহেতু শ্রেষ্ঠ হওয়ার কোনো দান করেন সর্বশেষে আমরা দূরের কাছ থেকে এরকম আমাদের যে সমস্ত অপরাধ হয়েছে বা কমজুরি হয়েছে হ্যাঁ ওনার কাছে আমরা মিলিতভাবে ঘুমা চাচ্ছি আর আমরা আমাদের প্রত্যেকের জন্য দোয়া চাচ্ছি আমরা মানে হচ্ছে যদি আমরা মানে পরবর্তীতে যদি পাই আমরা তবুও যেন ফাইদা পাই এই দাবি রেখে আর আমি আমার কথা শেষ কিছু বলেন আমরা সবাই কোন বিষয় কিছু শেখার ঠিক না অবশ্যই এই ধরনের কিছু আরো দরকার আছে না যে এক নম্বর দুই নম্বর হইতে পারে তো সেটার জন্য প্রত্যেকের ফিকিরবান থাকা দরকার ফিকিরবান থাকলে আমরা যদি একটু চেষ্টা মেহনত করি ইনশাআ আল্লাহ সামনে আরো প্রোগ্রাম সবাই ফিকিরবান থাকলে ইনশাল্লাহ তাহলে হারো প্রোগ্রাম একটু করবানি করে সেটা তো আল্লাহাকে আসলে আমি অনেক জায়গাতে প্রথম তো আমরা দেখতে ইন্দোনেশিয়ান যাওয়াতে গেছিলাম সেখানে বললো কি যাবো বারবার ভুল করে সে যে ইন্দোনেশিয়ান ভাষায় বলে আমি তো কিছু বুঝি না তারপর ভুলবশত গেছি ইচ্ছা করে দেখেছি অন্য এক জায়গায় জায়গার নিয়োগ ছিল পরে কেউ খোঁজ খবর দিয়েছে যে এখানে কত পড়তে নিতেছে আপনি একটু খোঁজ খবর নেন এইভাবে তো যাই পরে। অল্প কিছু আমরা দশ মিনিট একটু প্র্যাকটিস করে গেলাম তাহলে ইনশাল্লাহ তারা পড়াটা থাকবে তাহলে পড়ার করছে আর এগুলি ভুলে যাব না ইনশাআল্লাহ আমাদের সোলামান ভাইয়ের প্রত্যেকদিন সকালে এখানে সকাল আমাদের একটা আমল আছে যে আমরা এখানে নির্মিততা ইয়ার পরে মশাল পরে আমাদের কোরআনতাল হয় প্র্যাকটিস হয় তো পুজোর মাধ্যমে যেহেতু আমরা এটা অনুপ্রাণিত হয়েছি এই জন্য মোসাদে গেছে কামাল ভাই কামাল আদায় করতে পারে ঠিক মা কাজটা ইজি কারণ আপনারা যদি করেন। এই যে কোর্স টা করেছেন আপনি এই পড়াটা প্রায় সাত বছর দশ বছর পর্যন্ত আমি লেখাপড়া এই পোড়া গুলো পাইনি অনেক কষ্ট জাযদা করে আপনাদের পেয়েছেন কালকে দুই দিন পরে এত পড়া আপনাদেরকে সামনের কোর্সে আপনার আর এইগুলো শেখার জন্য আপনার সময় করতে হবে না শুধু সামনের কোর্সে আপনার শুধু কোরআন শরীফ সহি আমি একটা দুটো পিছি বাচ্চার আগে আপনাদের দিনে শুনেছিলাম যে তিলওয়ার মতো ছিল। কিন্তু পার্থক্য ছিল পার্থক্য ছিল ওই আপনি যদি এখন যদি প্রতিদিন চারজন এখানে তৈরি সবাই মোটামুটি এখন বুলটা ধরতে পারতেছেন নিজের পড়ার মধ্যে কি কি সমস্যা আছে এগুলো ধরতে পারছেন এখন আপনারা প্রতিদিন দশ মিনিট পাঁচ মিনিট চর্চা রাখেন মাস্ক গুলো ঠিক রাখেন পরবর্তী যদি একসাথে আপনি খালি শুধু মাস্ক করেন তিন দিন মাস্ক করেন বন্ধর সময় যে কোন সময় পরবর্তী তখন আপনার তিলাওয়া তো হুব হুব এরকম সিদ্ধিগান মতো হয়ে যাবে হুজিরো যেটা বললো আসলে আমি বলতে চাইছিলাম যে আমরা ধরতে পারতেছি এতটুকু কিন্তু মানে ন্যূনতম ফাইদা যেটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে কম ফাই যদি বলা সেটা হচ্ছে যে আমি বুঝতে পারতেছি যে আমার ভুলগুলো যে হচ্ছে আর এটা যে আমার দরকার কেন আমি সোয়াদ চিনের করতে পারতেছি না হ্যাঁ তাও দু পার্থক্য কেন করতে পারতে এখন দেখা যায় যে আমি বছর কে বছর হ্যাঁ ষাট বছর সত্তর বছর হায়ার জিদিগি পাইলাম হ্যাঁ নামাজ কালাম করলাম আমার কিন্তু রক্ত ঠিকই আছে সবকিছু ঠিক আছে কোরআনতলাব নকলাবাদ আমরা সবকিছু করি কিন্তু এখন এটা না হয় তাহলে কিন্তু কুবুল হওয়ার যদি আমি বলতে থাকি যে না হবে আল্লাহ কুবুল করে নেবে এটা আসলে কখনো হবে না কোরআন হাদিজের ওয়াদা নাই সুতরাং এই আমরা এটা বুঝতে বুঝতে পারছি হজরতের মাধ্যমে আমরা চেষ্টা করব দৈনিক আর আমরা যে শীত সাজানো এটা আমি মুসাদ্দিক ভাইকে বলেছি আবার এটা পূর্ণ একদম যা পড়ানো হয়েছে এই যে সিস্টেম একটা শীত করে ফেলবো এই যে কি একদম সহজ করে যেগুলা দেখে পারবেনা আপনার এগুলো করতে হবে না সামনে পড়ছে এই সময়ের উঠে ওইটা আবার ওই মোসাদার পরে আপনাদের পৌঁছাইতে পারবো ইনশাল আর আমরা যেহেতু বুঝতে পারছি যে কোরআন দরকার আমাদের যারা ভাই ফ্রেন্ট আছে এদেরকে আমরা দিতে যেহেতু আমি শুদ্ধ তালাবাদ পারি না কিন্তু এরকম না আমাকে আবাদক করতে থাকতে হবে প্লাস চাষটা করতে থাকতে হবে যে আমি শুদ্ধ করে নেই হম আল্লাহ আমাদের কি কথাগুলো